আমরা সালাতের উপরে আলোচনা করছিলাম বিশ্বাসী সরল ইমানদার মুসলিমের একজন মুত্তাকির পরিচয় হচ্ছে সে অদৃশ্য বিশ্বাস করে এবং সেই সাথে আল্লাহ সুবাহান ওয়া তালার উদ্দেশ্যে সালাত আদায় করে বহু সংখ্যকবারে সালাতের বিষয়টি কোরআনের ভিতরে আলোচিত হওয়া এটাই প্রমাণ করে যে এর গুরুত্ব অত্যন্ত বেশি আমরা ইতিপূর্বে সালাতের কয়েকটি দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি বিশেষ করে যে সালাদ আল্লা সুবাহানুয়া তালা মানব জাতির জন্য তার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন ঘোষণা প্রদান করেছেন যখন মানুষ সালাত আদায় করে যখন সে শেষ দেয় আল্লা সুবাহানুয়া তালার দরবারে মাথা নত করে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় সবচেয়ে আল্লা সুবাহার নিকটতম বান্দায় পরিণত হয় তো এই সালাতের আমরা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে সাইকোলজির দিক থেকে এবং সালাতের ব্যক্তিগত সামাজিক এর গুরুত্ব বিষয়গুলোকে আপনাদের সামনে আমরা আলোচনা উপস্থাপন করছি এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে যে আজও পর্যন্ত অনেক মুসলমান অনেক বিশ্বাসী ইমানদার যাদের ভিতরে সালাত আদায় করার ব্যাপারে এক ধরনের অলসতা অথবা এক ধরনের গাফিলি মানসিকতা পরিলক্ষিত হয় এই অলসতা অথবা সালাত থেকে গাফিল হয়ে থাকার মানসিকতা থেকে তাদের ভিতরে তথা আমাদের ইমানদার বিশ্বাসী মোমেনদের ভিতরে যেন সালাত আদায় করার ব্যাপারে একটা দৃঢ় মানসিকতা তৈরি হয় আমরা সালাদের মনস্তাত্ত্বিক বিষয়ে একথা বলার চেষ্টা করেছিলাম যে যারা সালাত আদায় করে তাদের ভিতরে একটা মানসিক শক্তি তৈরি হয় আর এই মানসিক শক্তিটি তৈরি হওয়ার জন্য তার মস্তিষ্কের কোষের ভিতরে এক ধরনের একটা হৃদম অথবা এক ধরনের একটা স্পন্দন তৈরি হয় যেটি তাকে সালাত আদায়ের জন্য চালিত করে যেটি তার ভিতরে একটা শক্তির সৃষ্টি করে সালাত আদায় না করা সালাদ থেকে বিরত থাকা এজন্যই বলা হয়েছে এটি একটি বেধি যে বেধি মানুষের ইহকালীন জীবনকে ধ্বংস করে আবার সেই সাথে সাথে তার পরকালীন জীবনকেও ধ্বংস করে মানুষের জীবনের যে দুটি পর্ব একটি হচ্ছে তার ইহকালীন জীবন আরেকটি হচ্ছে তার পরকালীন জীবন ইহকালীন জীবন কহিষ্ণ আবার এই ইহকালীন জীবনের গতিটি হচ্ছে এমন একটি ধাবমান গতি যেখানে মানুষের জীবন চক্রটি একটি কঠিন নিয়মের ভিতরে বাধা আজকে যে মানুষে যুবক যার ভিতরে অফুরন্ত শক্তি যার ভিতরে প্রাণ অথচ দেখা যাবে এই সময়ের আবর্তনে এই প্রাণ অথবা এই জীবন অথবা এই যৌবন আস্তে আস্তে তার জীবনের ভিতর থেকে খসে যাচ্ছে এক সময় যে যৌবনের তাড়নায় যে যৌবনের শক্তিতে ধরাকে সরা জ্ঞান করেছে মনে যা চেয়েছে তাই করতে চেয়েছে একদিন বিকেল বেলায় পড়ন্ত সূর্যের আলো যখন তার চেহেরার উপরে যখন বার্ধক্য তাকে গ্রাস করে সে সময় হয়তো ডুবে যাওয়া সূর্যের সেই মলিন বেলার আলো তার চোখের উপরে যখন ফুটে ওঠে তখন সে নিজেও দেখে যা তার জীবনেও সেই বেলা। পড়ন্ত বিকেল ডুবে যাওয়া সূর্যের যেন ইঙ্গিত বয়ানছে। এই যে মানুষের জীবনের যে চক্র শিশু শিশু থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে প্রৌরত্ব প্রৌরত্ব থেকে আবার বার্ধক্যে ধাবিত হওয়া আল্লা সবানুমাতার যে এক অমুঘ নিয়মের জালে মানুষকে বেঁধে রাখা হয়েছে এই দুনিয়ার জীবনে এই জীবন চক্রে সবচাইতে উপাদেয় সবচাইতে উত্তম যে ইবাদত যেটি মানুষকে সকল অবস্থায় তার জীবনকে নিয়ন্ত্রণ করে তার জীবনের ভিতরে এক প্রেরণা শক্তি জাগিয়ে রাখে যে তাকে চালিত করে তার ভিতরে আশা সৃষ্টি করে যে আশা তাকে তার পরবর্তী জীবনের দিকে কর্মতৎপর রাখে সেই বিষয়টির নাম হচ্ছে সালাদ আমরা এই সালাতের উপরে আলোচনা করছিলাম এবং সালাত হচ্ছে মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য যারা নিয়মিত সালাত আদায় করেন নিয়মিত সালাত এই যে নিয়মিত শব্দটি একটি শৃঙ্খলাপূর্ণ জীবন একটি ডিসিপ্লিন লাইফ নিজের জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুভূতি তাতে এই সালাত তৈরি করে সেটা হচ্ছে রেসপনসিবিলিটি তার দায়িত্বশীলতা একজন মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দায়িত্বপূর্ণ এই প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম আমাদেরকে যে হাদিস কুল্লুকম রায়ন ও কুল্লুক তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একদিন জিজ্ঞেস করা হবে অর্থাৎ তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহ দরবারে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে মনে করো না যে তোমাদের কি ধারণা তোমরা কি ভেবে নিয়েছ তোমাদের সৃষ্টি আল্লাহ সুবাহ বলেন আন্নামা কালাক না কুম আমি তোমাদেরকে বিনা প্রয়োজনে নিরর্থক একটা সেই মূল্যহীন বস্তু হিসাবে আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জীবনের কি কোনো লক্ষ্য উদ্দেশ্য তোমাদের জীবন তোমাদেরকে সৃষ্টি করার পিছনে কি আমি আল্লাহ সবানুয়া তালার একটি সুপরিকল্পিত চিন্তা ভাবনা এখানে কাজ করেনি আমি তোমাদের কি কি মনে করেছ এই সাধারণ ফেলে দেওয়া তুচ্ছ মূল্যহীন বস্তুর মতো এমনি এমনি সৃষ্টি করেছি অবশ্যই না এবং তোমরা যে জীবনের গতিময়তা এই যে জীবনের দুটি ধাপে বিভাজন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থাপিত এই লক্ষ্য মোতাবেক প্রচলিত হওয়া এই লক্ষ্য মোতাবেক চালিত হওয়া এই চালিত হওয়ার জন্য যে জীবনে একটি প্রত্যয় প্রয়োজন একটি দৃঢ়তা প্রয়োজন একটি শক্তির প্রয়োজন একটি চালিকা চালিকা শক্তির দরকার সেই নাম হচ্ছে তথা আল্লাহ এই এই ইবাদতের আলোচনাটি এসেছে পবিত্র করানে অনূর্ধ্ব আশিটি জায়গায় তাহলে এটা স্পষ্ট আমাদের কাছে প্রতীয়মান যে এই ইবাদতটির গুরুত্ব কত ব্যাপক এবং তার জীবনে প্রভাব কত বিশাল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের একেবারে অন্তিম মুহূর্তে উপস্থিত যারা ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যে উচ্চারণটি করেছিলেন সেই উচ্চারণের নাম হচ্ছে আসলাত আসলাত আসলাত অর্থাৎ তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল হও অর্থাৎ তোমরা নামাজকে যথাযথভাবে আলো করো যথাযথভাবে আদায় করো এই হাদিস থেকে আরও স্পষ্ট যে সালাতের গুরুত্ব মানুষের জীবনের সঙ্গে কত গভীর আমি যদি এই ক্ষেত্রে সালাত সম্পর্কে এই মন্তব্যটি উপস্থাপন করি যে দেহের সঙ্গে আত্মার যেরকম সম্পর্ক মানুষের সঙ্গে সালাতের সেরকম সম্পর্ক ইমানদারের জীবনে সালাতের সম্পর্ক ঠিক তেমন আত্মার সম্পর্ক যেরকম দেহের সঙ্গে আত্মাকে যদি দেহ থেকে বের করে নেওয়া হয় যেমন সেই আত্মাটি মূল্যহীন একটি মৃত একটি ধ্বংসশীল পচনশীল বস্তুতে পরিণত হয়ে যায় মানব জীবন থেকে যদি সালাতকে বিসর্জন দেওয়া হয় সালাদকে যদি বের করে ফেলা হয় সালাতকে যদি পরিত্যাগ করা হয় তাহলে সেই মুমেনের জীবনের অবস্থা মৃত লাশের মতো হয়ে যায় যে লাশ শুধু দুর্গন্ধ ছড়ায় যে লাশের কোনো মূল্য থাকে না আমরা এই সালাতের উপরে আরও বিস্তারিত আলোচনা উপস্থাপন করব কিন্তু সেই সাথে সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতি নেয়ার আমাদের সময় হল বিরতির পর আমরা অবশ্যই স্বল্প সময়ের ভিতরে অনুষ্ঠানে ফিরে আসব আশা করি আমাদের এই সালাত বিষয়ক এই বিজ্ঞানময় গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ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 The students of Islamic International School, welcome all of you. as alaykum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Qudus, al-Salamu al-Mu'min m I'm so blessed to be with them. such little wonders at their best Bishoy Shishura Aaj shondha 6 tay apnar samprochar sokal 11 tay Bangladesh e PSTV Bangla Assalamu alaikum warahmatullahi wabarakatuh shubhriyo darshok srota birotir por amra abar amader alochonay phire amra je bishoyti nei alochona korchhilam এখানে আল্লাহ সুবাহানা বোত্তাকিদের স্বভাব বৈশিষ্ট্য আচরণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন যারা ইমানদার যারা মুতাকি যারা পরহেজগার একজন মানুষের সবচাইতে বড় অর্জন হচ্ছে তাকোয়া আমাদের এই যে আলোচনাগুলি উপস্থাপন এই যে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন এটার পিছনে আমাদের মূল উদ্দেশ্য কী শুধু নিছক প্রচার করা কোরআনকে বিজ্ঞানের কতোগুলো আয়াত আছে সেই আয়াতগুলোকে আপনাদের সামনে তুলে ধরা এটা ফিজিক্সের ইঙ্গিত বহন করে এখানে কেমিস্ট্রির আলোচনা এসেছে এখানে ম্যাথামেটিক্সের কথা বলা হয়েছে এই আয়াতের ভিতরে সৌরজগতের সৃষ্টির কথা বলা হয়েছে এই আয়াতের ভিতরে মানব সৃষ্টির কথা বলা হয়েছে এই ইন্ডিকেটরগুলো আপনাদের সামনে উপস্থাপন করে দিয়ে কোরআনের এই অর্থগুলোকে সেই আপনাদের সামনে তুলে ধরেই কি আমাদের উদ্দেশ্য শেষ হয়ে যাচ্ছে আমি বলবো না আমাদের এখানে একটা উদ্দেশ্য আছে সেটি হলো কোরআনুল করিম আল্লাহ সুবাহ যে উদ্দেশ্যে নাজিল করেছেন আমাদের প্রত্যেকের জীবনে কোরআন এর সেই আবেদনটি সেই উদ্দেশ্যটি যেন বাস্তবায়িত হয় আর এজন্য সর্বাগ্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সামনে আসে সেটি হলো কোরআনকে অনুধাবন করা আফালা এত দাব্বরু না আল্লাপাক জায়গায় বলেছেন যে তারা কি একটু চিন্তা গবেষণা করে না যে আল্লাহ সুবাহ এই যে সৃষ্টি জগৎকে কেমন করে তৈরি করলেন এখানে বলা হয়েছে আর কোরআন সম্পর্কে আল্লাহ সুবাহ করেছেন বলতাব এ হচ্ছে হিকমতপূর্ণ কিতাব তথা আল্লা সুবাহানুয়া তাল সেই বিশাল জ্ঞান সমৃদ্ধ কোরআনের ভিতরে আল্লাহ হাকিম হিকমত এই গুরুত্বপূর্ণ শব্দটিকে আল্লাহ সুবাহ বিভিন্ন কত ব্যাপক অর্থ এখানে লুকায়িত আছে একজন মানুষ যদি একটি সাগরের পারে গিয়ে ছোট্ট একটি চামিচ দিয়ে সাগরের পানিকে সঞ্চন করে অথবা সেখান থেকে ছোট্ট একটি ছোট্ট একটি গ্লাস দিয়ে সমুদ্রের পানিকে যদি উঠিয়ে আনতে চায় যেমন সমুদ্রের পানির কখনোই সেখানে কোনো শূন্যতা অথবা স্বল্পতা পরিলক্ষিত হবে না তোর আনুল কারিমের আলোচনা প্রকৃতপক্ষে তার চাইতেও অনেক অনেক বেশি ব্যাপক যারা সালাত আদায় করে যারা সালাত আদায় করে কি সালাত আদায় করার মাধ্যমে তারা কল্যাণ লাভ করে কল্যাণ কত প্রকারের দুনিয়ার কল্যাণ জাগতিক কল্যাণ বৈষয়িক কল্যাণ আত্মিক কল্যাণ মানসিক কল্যাণ চিত্ত প্রশান্তিমূলক কল্যাণ দেহ মন সুস্থ রাখার ক্ষেত্রে কল্যাণ পরিবার সমাজের ক্ষেত্রে কল্যাণ এই প্রতিষ্ঠা করে তার মানে যারা এই কল্যাণ দিক কত যার আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই পর্বে এই অংশে আমরা দেখানোর চেষ্টা করব যে যারা সালাত আদায় করে দাঁড়িয়ে বসে শুয়ে এই হচ্ছে সালাতের কল্লান পর দিক যারা সালাত আদায় করে যারা আল্লাহকে স্মরণ করে সালাতের ভিতরে দাঁড়ানো অবস্থায় এই যে শারীরিক সুস্থতার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে যে অঙ্গ করেছেন। এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ অসংখ্য অগণিত যেগুলো মানব জীবনের জন্য অতীব অতীব গুরুত্বপূর্ণ এবং জীবন সঞ্চালনের জন্য তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য আমরা যদি আমাদের বুকের ভিতরে ছুট ছোট একটি সেই গোষ্ঠে টোকরা নিয়ে আলোচনা করি যাকে ইংরেজিতে বলা হয় হাট বাংলায় বলা হয় হৃদয় আরবিতে যার নামকরণ করা হয়েছে কাল যদিও এটি একটু কঠিন যে হাট কাল আফ ইদাহ কোথাও শব্দ ব্যবহার করা হয়েছে আমরা খুব কাছাকাছি শব্দ হিসাবে এই শব্দটিকে আমরা আলোচনা করছি সমস্ত দেহটিকে সঞ্চালনের ক্ষেত্রে চালনার ক্ষেত্রে এই হাটের এই যে অমূল্য সম্পদ দান করে রেখেছেন এই জন্য আল্লাপা কোরআনের ভিতরে একটি আয়াতে মানুষকে সচেতন করেছেন তোমার নিজের দেহের ভিতরে তোমার নিজের এই শরীরের ভিতরে তোমার সৃষ্টির ভিতরে আল্লা সুবাহান এত অসংখ্য অগণিত নিয়ামত এবং এত দামি দামি সম্পদ তোমাকে আল্লা সুবাহান দিয়ে রেখেছেন তুমি যদি হিসাব করতে যাও তুমি যদি আল্লা সুবাহান এই নিয়ামত আলোচনা করতে যাও অথবা নিয়ামত গুলোকে নিয়ে যদি তুমি একটা ছোটো খাটো ওই যে সেই স্ট্যাটিস্টিক্যাল সেই পরিসংখ্যান বের করতে চাও তাহলে তোমার হিসাব শেষ হয়ে যাবে তোমার কলম ফুরিয়ে যাবে তোমার লেখন কিন্তু আল্লাহ হিসেব করে কখনো শেষ করতে পারবে না আল্লাহ সুবাহ মানুষকে যে এই অঙ্গ দিয়েছেন সালাতের মাধ্যমে এই অঙ্গ প্রত্যঙ্গ জাকাত আদায় করা হয় জাকাত খুব আমরা সহজেই হিসেব বুঝি যে একটা সম্পদের পরিমাণগত অংশ আল্লাহ সব তালার বিধান মোতাবেক দান করে দেওয়ার নাম হচ্ছে জাকাত জাকাত দিলে কি হয় মূল সম্পদ পবিত্র হয়ে যায় মূল সম্পদের ভিতরে প্রবৃদ্ধি হয় মূল সম্পদের ভিতরে সেখানে বরকত হয় আল্লা সুবাহানো তালা মানুষকে আমাদেরকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুরা আর রহমানের ভিতরে বলছেন আল্লাহুল বায়ান মানুষকে কথা বলার শক্তি দান করেছেন আবার জ্ঞান দিয়েছেন এই যে নিয়ম গুলো আল্লা তালা দান করেছেন এই নিয়ামত যথাযথভাবে ব্যবহার এবং এই দান করেছেন আমরা দেখিছি যে সালাত আদায়ের মাধ্যমে সুন্দরভাবে সালাত আদায়ের মাধ্যমে সঠিক সালাত আদায়ের মাধ্যমে এই হৃদ যন্ত্রটির কার্যক্রমকে সুস্থ সবল রাখা যায় যে ব্যক্তি আদায় করে তার জন্য সালাত আদায়ের পূর্বে কিছু কাজ করা অনুমোদিত কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে কোনো হারাম কোনো মাদকদ্রব্য কোনো নেশা দ্রব্য এগুলো তার জন্য আল্লা সুবাহ হারাম করে দিয়েছেন এই নেশাদ্রব্যগুলো যখন সে পান করা থেকে বিরত থাকে তার রক্তের ভিতরে যে মারাত্মক কোলেস্টরে যেগুলোকে বলা হয় যে রক্তের ভিতরে বিভিন্ন রকমের সেই দূষিত উপাদান উপকরণগুলো প্রবেশ করে এই হৃদ যন্ত্রটির উপর একটা অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করে একজন নামাজি যখন নামাজ আদায় করতে আসে তখন সে এই খারাপ জিনিসগুলো এই ক্ষতিকর জিনিসগুলো থেকে বিরত থাকে প্রসঙ্গে বলা যায় আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই ধূমপান করার প্রচলন আছে মানুষ কি করে ধূমপান করে ধূমপানের যে মূল উপাদান যেটাকে বলা হয় তামাক তামাকের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিকর যে মারাত্মক বিষটি রয়েছে যাকে নিকোটিন বিষ বলা হয় বর্তমানে আমাদের এই উপমহাদেশের প্রত্যেকটি দেশেই দেখা যায় যে ধূমপানের জন্য কিছু নিয়ন্ত্রিত আইন করা হয়েছে জনসমাবেশে ব্যাপক লোকজনের গেদারিং যেখানে হয় সেখানে ধূমপান করা নিষিদ্ধ হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান করা নিষিদ্ধ একজন সালাত আদায়কারী ব্যক্তি ইচ্ছে করলে এবং সে পেঁয়াজ ব্যবহার করি এই কাঁচা পেঁয়াজ মুখে সামান্য দুর্গন্ধের এক ধরনের সেই উটক গন্ধের সৃষ্টি করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গমন করা থেকে নিষেধ করেছেন কেননা মসজিদে যারা অবস্থান করে তারা মুসল্লি মসজিদে অদেখা আমাদের চোখের আড়ালে যারা থাকে তারা হলেন ফেরেস্তা ফেরেস্তারা একজন মোমেনের তার সালাতের রিপোর্ট তার আমল লিখে আল্লা সুবাহানুয়া কাছে কি করেন পৌঁছিয়ে দেন তো আল্লা কাছে সালাতের রিপোর্ট যারা পৌঁছিয়ে দিবে। তাদেরকে যদি কোনো নামাজি কষ্ট দেয় এটা কেমন কথা হলো যে ফেরেস্তারা আমাদের সালাতের রিপোর্ট আল্লা সুবাহানুয়া তালার কাছে পৌঁছিয়ে দিবেন। যারা রাহমতের ফেরেস্তা যারা পুত পবিত্র সত্তার অধিকারী যারা কোনো অন্যায় কাজ করে না আল্লাহর হুকুম অমান্য করে না যাদেরকে আল্লাপাকে স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন এই ফেরেস্তাদেরকে ধূমপানের যে ভয়ঙ্কর উঠকু গন্ধ তামাকের গন্ধ এটি দিয়ে কোনো ইমানদার সালাত আদায়কারী কষ্ট দিতে পারে না হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একজন মানুষ সালাত আদায় করতেছে আবার সে ধূমপান করতেছে মুখের ভিতরে গন্ধ আছে এই ধূমপান নিয়ে সে সালাত আদায় করতেছে এখন কেউ যদি সালাতের গ্রহণ না করে কেউ যদি ইসলামের সুন্দর আদর্শগুলোকে গুলোকে অনুশীলন না করে নিজের ক্ষতি যদি কেউ নিজে সম্পন্ন করে তাহলে কে তাকে বাধা দিবে এই বিষয়ে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে সতর্ক সাবধান করেছেন যে কে তাকে রক্ষা করবে যদি উপদেশ গ্রহণ না করে। আল্লা দিয়েছেন যে আমি তার সামনে হেদায়েত স্পষ্ট করে দিয়েছি ইচ্ছে করলে সে হেদায়তান্তা খাজা ইলা আল্লাহর দিকে সে রাস্তা বেছে নিতে পারে আবার কেউ যদি আল্লাহর রাস্তাকে বেছে না নিয়ে ক্ষতির রাস্তার দিকে তার শরীরে সিগারেটকে বর্জন করার কারণে নিকোটিন নামক যে মারাত্মক বিষ তার ব্লাডের ভিতরে মিশে যায় যে নিকোটিন নামক বিষ রক্তকে হার্টের ভিতরে জমাট বাধার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে খ পতিত ব্যক্তিরা অধিকাংশই যারা ধূমপান করে এইজন্য জন্য হৃদরোগীদের বিশেষ করে হৃদযন্ত্রের ক্রিয়াকে সচল রাখার জন্য আল্লাহ সুত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে যে ব্যবস্থাটি দিয়েছেন এটিকে আমরা দেখি সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা যেই ব্যবস্থাকে বর্তমানে কি করেছেন গ্রহণ করেছেন তারা কি বলছেন যে হৃদরোগে আক্রান্ত ব্যক্তি অবশ্যই কি করবে ধূমপান বর্জন করবে হ্যাঁ সালাদ কিভাবে হৃদ যন্ত্রটিকে সক্রিয় রাখে একটা মানুষ যখন আল্লাহ আকবার বলে হাত দুটোকে যথাযথভাবে কাদ এবং কান বরাবর নিয়ে আসে আল্লাহ আকবার বলে এই দৃঢ় উচ্চারণ করে যখন হাত দুটোকে দৃঢ়ভাবে তার বুকের উপরে সংস্থাপন করে তারপরে যখন সে রুকুতে যায় হাত দুটোকে তার হাঁটুতে চেপে ধরে মেরুদণ্ড সোজা করে যখন সে রুকু যায় রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে যখন আবার সেজদায় যায় এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে তার যে রক্তের সঞ্চালন ঘটে রক্তের ভিতরে দূষিত যে কোলেস্টরেল যাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড যাকে বলা হয় অথবা ওই যে সেই এলডিএল ক্ষতিকর যেটাকে চিহ্নিত করা হয়েছে এই ক্ষতিকর কোষ এগুলো শরীর থেকে কি হয় হার্টটি সুস্থ হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা শুধুমাত্র একটি উপকারীর কথা আপনাদের সামনে দেখাতে গিয়ে আমাদের হাতের সময় ফুরিয়ে এসেছে আসসালাম আলাইকুম ওরা আপনার পারে উ রোড বার্মিংহাম এক পাঁচ একটি এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় টাকা মানবতার কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হবে এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। আজ রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়